তার বিবিহার বাড়ি থেকে বের হলেন তিনি মসজিদ বলা হয়েছে ওখানে বসেছিলেন রাজা তারপরে আবার ফেললেন বাদান আহা চাষের সময় হয়ে যাওয়ার পরে আ সময় সকাল আটটা নয়টা সেই সময় দেখছেন বললেন তুমি সেই অবস্থাতেই বসে আছো এখনো যে অবস্থায় তোমার কাছ থেকে আমি গিয়েছিলাম কয়েক ঘন্টা পূর্বে সন্নতি রাজগার করছিলেন যদি এখানে উল্লেখ নেই কিন্তু তারা সন্নতি রাজগার করেছেন কালানবী সালেন তোমার चार्ले तीन बारेम बार आज के सकाल एत जिक्राज तुमी जो एक पाल्ला ओजन कर वाक्य के तीन बारे पाल्ला ओजन कर তাহলে তোমার ওই যে করে সকাল থেকে নিয়ে কয়েক ঘন্টা তার চাইতে বেশি ভারী হয়ে যাবে দাঁড়ি পাল্লাই আমার এই চারটি কালেমা বুঝলেন কি তাহলে সুভান আল্লাহি আলকেহি ওয়ারেদা নী ও আর সেহি ও মেদাদা কালে মাভানের প্রশংসা করছি তার আল্লাহ পাকে পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসার সাথে আর ওয়াজ হবে সুহান আল্লাহ মেদাদা কেমি এখন তর্জমা করি আত্মেপ করা আছে সৃষ্টির সংখ্যা রয়েছে পানিতে পরিমান ওয়ারেজা নাসি এবং আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে পবিত্রতা ঘোষণা করছি তসবি এবং হাম করছি এতটা পরিমাণ যাতে তিনি সন্তুষ্ট হয়ে যান তিনি কি হয়ে যান পরিমাণ। তারপর অমেদাদ কালিমাথি মানে ছিল সুহান আল্লাহ মেদাদা কালিমাতি আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে তসবি করছি পবিত্রতা ঘোষণা করছি তার বাক্য যে লিখতে যে কালির প্রয়োজন হয় এতটা পরিমাণ মেধাদ মানে হচ্ছে কালি আল্লাহ পাকের বাক্য মানে আল্লাহ পাকের আদেশ নিষেধ আল্লাহ পাক আল্লাহ পাকের গুন গান বয়ান করি শেষ করতে পারবেন না শেষ করতে পারবেন না এগুলি লিখতে কোরআনকারী মাল্লাহ বলেছেন যে আসমান জমিনের কি আছে হ্যাঁ কল্যাও কানাল বাহারও সাগর গুলি যদি কি করা হয় এখানে তো সাগর সাগর শুধু সাগর বলা হয়েছে অন্য আয় রয়েছে আরো যদি সাগর সাগর সব আত আভোর আবহরিন আল্লাহের গুনগান শেষ হবে না গুনগান শেষ হবে না তো কতটা আপনি তাহলে তসবি করলেন হমদ করলেন সুহানি আদাদা খালকি ওয়ারে নফিস ওজেনা মুখস্থ করে নেবেন যাদের মুখস্থ নেই অর্থ বুঝে নিলেন আল্লাপ যেন মুসলিমের আছে তিনবার করে তাও পাঠ করবেন তিনবার পাঠ করলে কত নাকি বুঝতে পারলেন হাদিসে সহি মুসলিমের হাদিস নম্বর হচ্ছে চার হাজার নয়শো পাঁচ আঠারো নম্বর